রমজান মাসের রাতগুলোকে বিশেষ করে শেষ দশ রাত্রিগুলোকে ইবাদত দিয়ে জাগিয়ে তুলতেন আমরা সবাই এই মাসে কম বেশি যার যতটুকু সামর্থ্য বিভিন্ন ধরনের ইবাদত করে থাকি আমরা বাকিটা বছর যতটুকু ইবাদত করতে পারি রমজান মাসে আমাদের সব সময় চেষ্টা থাকে তার চেয়ে একটু বেশি ইবাদত করার আল্লাহ আল্লাহর সাল্লাম বলেন হচ্ছে ইবাদত ইবাদত আসলে এমন একটি যার মাধ্যমে আমরা আল্লাহর সাথে একটি আন্তরিক সম্পর্ক গড়ে তুলতে পারি আমরা যে কোনো অবস্থাতেই যে কোনো পরিস্থিতিতেই আল্লাহর কাছে দোয়া করতে পারি যেমন আমি এই এখনই যদি আল্লাহকে বলি হে আল্লাহ আমাকে সঠিক কথা বলার তৌফিক দিন এবং ভুল ভ্রান্তি থেকে দূরে সরিয়ে রাখুন আমিন ব্যাস হয়ে গেল দোয়া এতটাই সহজ কিন্তু সেই সাথে ওলামারা বলেন দোয়া করার সময় কিছু কিছু ধাপ মেনে চললে সেই দোয়া আল্লাহর কাছে আরো বেশি প্রিয় হয় এবং তা কবুল হওয়ার সম্ভাবনা আরো বেশি বেড়ে যায় ইনশাআল্লাহ আমরা এমন চারটি ধাপের ব্যাপারে আজকে জানবো এবং যখন আমরা একটু সময় নিয়ে দোয়া করার সুযোগ পাব তখন এই ধাপগুলো মেনে দোয়া করার চেষ্টা করব শুরুতে আল্লাহর প্রশংসা করা এটি আসলে সুন্দর আদবের মধ্যে অন্তর্ভুক্ত আমরা যেমন কোনো মানুষের সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম দিই কুশল বিনিময় করি তেমনি দোয়া যেহেতু আল্লাহন আমরা তার তার সাথে কথা আমাদের চাওয়াগুলো না বলে। আগে প্রশংসা করলে দোয়াটা আরো সুন্দর হয় আমরা বিভিন্ন দিকের আধকার দ্বারা আল্লাহর প্রশংসা করতে পারি কিন্তু আর কিছু জানা না থাকলে শুধু আলহামদুলিল্লাহ মিন বললেও আল্লাহর প্রশংসা হয়ে যায় দুই নম্বর এর এরপরেই আল্লাহ রসুদ সাল্লামের উপর সালাওয়াত দরুদ পাঠ করা নবীজি সাল্লাহ আলাই ওপর দরুদ পাঠ করাও আসলে একটি আদবের বিষয় কারণ আজকে আমরা দোয়া করতে পারছি কারণ তিনি আল্লাহ রশেষ রহমতে আমাদেরকে এই দিনের শিক্ষা দিয়েছেন তার উপর দুরুদ হচ্ছে এমন একটি দোয়া যা সবসময় কবুল হয় আমরা যখন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দার জন্য আল্লাহ আল্লাহ ও মুহাম্মদ বলে দোয়া করব তখন হয়তো আল্লাহ এতটা খুশি হয়ে যাবেন যে তিনি তার হাবিব প্রতি প্রতিমত এবং ভালোবাসার মতো গুনাধার বান্দার ব্যক্তিগত দোয়া কবুল করে দিবেন তৃতীয়ত দোয়া করতে হবে মন দিয়ে আমাদেরকে মনে রাখতে হবে আমরা দোয়া করার সময় বিশ্ব জগতের রবের দরবারে দাঁড়িয়ে তার সাথে কথা বলছি আমরা যদি একজন রাষ্ট্রপ্রধান বা একজন শহরের মেয়র বা সাথেও সাক্ষাতের সুযোগ পাই দিয়ে আন্তরিকতার সাথে দোয়া করতে হবে আমাদের উপলব্ধি করতে হবে যে প্রয়োজনটা হচ্ছে আমাদেরই এবং আমাদের সমস্যাগুলো যত জটিলই হোক না কেন আল্লাহর কাছে এর সব সমাধান আছে অতএব আমরা মন দিয়ে আকুল হয়ে আল্লাহর মহাত্মলব্ধি করে এবং আমাদের ক্ষুদ্রতা অনুভব করে দোয়া করব। এবং চতুর্থ পয়েন্ট হল শুধু দুনিয়ার জন্য দোয়া না করা কারণ শুধু দুনিয়ার জন্য দোয়া করা হচ্ছে শয়তানের স্বভাব সে আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ আমাকে কিয়ামতের দিবস পর্যন্ত রেহাই দিন তার আখেরাত নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না কিন্তু আমরা শিখেছি রব্বানা রব্বানাফিদ্দুনিয়া হেসানা হে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ভালো দিন ওয়াফিলতি হাসানা এবং আমাদেরকে আখেরাতেও ভালো দিন এবং রমজান মাস প্রতিটি মুমিন ব্যক্তির জন্য এক অমূল্য উপহার একটি রমজান মাসের একটি রাতের একটি আন্তরিকতা ইবাদত আমাদের অসীম আখিরাতের গন্তব্য পাল্টে দিতে পারে আমরা মহিমান্বিত এই মাসে সব অবস্থাতেই আল্লাহর কাছে দোয়া করব রাস্তায় চলাফেরার সময় কোনো কাজের ফাঁকে কোথাও অপেক্ষা করতে করতে কোনো কাজ শুরুর আগে বা শেষ করার পরে কিন্তু বিশেষ করে আমরা যখন ব্যক্তিগত কিছু সময় পাবো নির্জন কোনো কোণে বসে আমরা যেন এই উপদেশগুলো মেনে ধীরস্থিরভাবে আন্তরিকতার সাথে আল্লাহর কাছে আমাদের সব চাওয়া পাওয়াগুলো তুলে ধরি আল্লাহ আমাদের সকলকে সুন্দরভাবে দোয়া করার তৌফিক দান করুন আমিন